রহমানিরে একটি আয়াত আছে যে আয়াতি আল্লাহ রবীন্দন বলেছেন তারা আল্লাহর পথে চলেনি শির করেছে কুফুর করেছে ইমানহীনতার পথে চলেছে আর এক শ্রেণীর মানুষ হলো তারা যারা ইমান এনেছে কিন্তু এ পথে অগ্রগামী নয় পথে ত্যাগ প্রতীক্ষা স্বীকার করার পথে কিংবা ইমানের পথে কিভাবে এগিয়ে যাওয়া যাবে কিভাবে এ ব্যাপারে তাদের তেমন কোনলা এবং এক শ্রেণী আছে তারা হলো দিনের পথে অগ্রগামী হওয়ার ব্যাপারে চেষ্টা করে কাহু ফবলুল কাবির बड़ा रिस्क क्षेत्र दुनिया भरण पोषण टाइम एग्जी मिन करी बुझी कब चे बड़े रिस्क आल्ला दिए रिस्क हल हिदायत रिस्क हिदायत प्रभेशन जीला আমরা যখন আমাদের বৈষয়িক কোনো ব্যাপারে চিন্তা করি তখন কেউই কিন্তু আমরা নিচে থাকতে চাই না আমরা সেটা অর্জন করতে পারি না পারি আমরা কিন্তু এবং চেষ্টা করি আমার সর্বোচ্চটা অর্জন করার কিন্তু ব্যাপারটা হলো যে দুনিয়ার ব্যাপারে আসলে এটা বোঝা খুব সহজ কিন্তু করা কিন্তু কঠিন এবং কোনো অ্যাসিউরেন্স নাই আর আখেরাতের ব্যাপার এটা বোঝাটা কঠিন কিন্তু করা কিন্তু অত্যন্ত সহজ আপনি ধরুন একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন একজন কুলি বা একজন দিনমজুরি কে জিজ্ঞেস করুন সেও বুঝে যা আমার যদি ব্যাংকে এক কোটি টাকা থাকতো কয়েক কোটি টাকা থাকতো আমার যদি গুলশানে একটা বাড়ি থাকত তাহলে আমার আর কোনো কিছু করতে হতো না আমি শুধু বসে বসে খেতাম আপনি একজন যেকোনো মানুষকে জিজ্ঞেস করে দেখুন সাধারণ শ্রেণী তারা এগুলো বোঝে কিন্তু বাস্তব জীবনে এগুলো অর্জন করা কিন্তু মোটেই সহজ নয় এবং চেষ্টা করলেই কেউ অর্জন করতে পারবে তাও নয় কিন্তু প্রত্যেকটা মানুষ চেষ্টা করে সে আরো কিভাবে অর্জন করবে আরো কিভাবে উপরে উঠবে আরো কিভাবে বৈষয়িক সফলতা লাভ করবে কিন্তু আখারাত আখরাতটা কিন্তু অর্জন করাটা এরকম কোনো কঠিন নয় আপনি এখন বুঝেছেন যে আপনি আখরাত অর্জন করতে চান এটা অর্জন করার জন্য আপনাকে কোনো ডিগ্রি অর্জন করতে হবে না এটা অর্জন করার জন্য আপনাকে আপনার কোন প্র এত পরিমান টাকা না থাকলে আপনি এখন চিন্তা করেছেন এই মুহূর্ত থেকে আপনার যা আছে সেই অবস্থাতে আপনি ইসলামের দিকে ইমানের দিকে টান নিতে পারেন এবং আপনি নিজেকে জান্নাতের বাসিন্দা করার ব্যাপারে চেষ্টা করতে পারেন কিন্তু আমরা যখন দেখি যে আমরা আমাদের বৈষয়িক ব্যাপারে চিন্তা করি তখন প্রত্যেকটা ব্যাপারে আমরা অনেক সিরিয়াস এবং প্রত্যেকটা ব্যাপারে আমরা উপরের পথ নিতে চাই কিন্তু আখেরাতের ব্যাপার যখন আসে তখন আমরা আমাদের ভাবতে এমন কেমন যেন চাপ কললা একটা জান্ এইটার মূল কারণটা কি এইটার মূল কারণটা কিন্তু আমরা আসলে জান্নাতে কোন রকম একটা জাননা তুলে চলে যাবে বিষয়টা তা নয় বরং আমরা আসলে দুনিয়াকে আখেরাতের উপরে প্রাধান্য দিয়েছি দুনিয়াকে আখরাতের উপর প্রাধান্য দিয়েছি দুনিয়াকে ধরেছি আসল আর ধরেছি এটা হলেও ভালো না হলে নেই কিন্তু আল্লাহ আলম বলেছেন তগ যে ব্যক্তি শিব লঙ্ঘন করল দুনিয়া। এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল দিলি তার স্থান হল জাহান্ন এই যে আখেরাতের ব্যাপারে আমাদের গা ছাড়া ভাব এই ভাবের আসলে আখেরাতে আমাদের একটু কম হলে চলবে বিষয়টা এখানে নয় বিষয়টা হলো আখরাতের ব্যাপারে আসলে আমাদের বিশ্বাসটা কোন পর্যায়ে আছে সেখানে যদি দুনিয়ার সামান্য একটু ব্যাপারে আমাদের বিশ্বাসটা এরকম থাকে সামান্য অর্জনের ব্যাপারে যখন আমরা এত সিরিয়াস থাকি তাহলে আখেরাতের ব্যাপারে কেন আমাদের কাজটা কেন আমাদের থাকবে। এর কারণ আসলে মূলত আখেরাতের ব্যাপারে আমাদের বিশ্বাসের ঘাটতি আখেরাতের ব্যাপারে আমাদের ব্যাপারে আমাদের ডেডিকেশন এজন্য আমাদের এই রামাদানে যে এবাদত আমরা করব এই এবাদতের ভেতরে জ্ঞান অর্জনকে আমরা আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবাদত হিসেবে আহ কাউন্ট করতে পারি যে এই রমাদানের মাধ্যমে আমরা শুধুমাত্র সেটা আমরা পালন করব এবং আমরা কিয়াম এর পাশাপাশি অন্য যে সকল আমল আমরা করব তসবির তাহলিল এগুলো এর সাথে আমরা যেন জ্ঞান অর্জনকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হিসাব গুরুত্বপূর্ণ একটি এবাদত হিসাবে গ্রহণ করি এবাদত বলতে আমরা আমাদের মাঝে একটা ই আছে যে শুধুমাত্র রিচুয়ালস গুলো যে জিকির করা তস্বি পড়া সালাত আদায় করা এগুলোকে আমরা এবাদত মনে করি একটু দান করা কিন্তু জ্ঞান অর্জন যে একটি এবাদত এটাকে আমরা ভুলে গিয়েছি কিন্তু এই জ্ঞান অর্জন এমনই একটি কাজ म अन्न्य एबादत मानदंड करब कौन पथे चलो एग्कि निर्धारण करी थोड़ा शयतानसा कम थक चेष्टा करब चेष्टा उचित जाना दिन ज्ञान अर्जुन जन मास ग्रहण करते मासबुल आलमी कुरान नजिल कर আল্লাহ বলছে শাহরু রীকরা বিস্মে রব্বিক পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুতরাং এই রমাদান মাসের যে কোরআন এসেছে এই কোরআনের কোরআনের মাস আল্লা তালা কোরআনের মাধ্যমে আমাদের জীবনে করে দিয়েছেন এই রমাদানকে যদি আমরা কোরআনের মাস মনে করি এই রমাদানকে যদি আমরা কোরআন নাজিলের মাস হিসাবে জানি তাহলে এই রমাদানের সর্বপ্রথম যে কাজগুলো আমাদের নফল যে কাজগুলো আমরা করব এই কাজগুলোর ভিতরে সর্বপ্রথম আমাদেরকে কোরআন শেখার উপর গুরুত্ব দেওয়া উচিত আমরা অনেকে কোরআন বোঝাতে দূরের কথা কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না কোরআন তাজবি সাথে পড়তে পারি না কোরআনের তর্জমা তো তর্জমাও পড়ি না তাফসির তো অনেক দূরের কথা তো আমরা আমাদের এই রমাদানের রমাদানকে কোরআনের মাস হিসেবে কোরআন শেখার একটা প্রোগ্রাম আমরা শুরু করতে পারি যে প্রোগ্রামটা আমরা রমাদানে রানের পরেও আমরা বছর ব্যাপী পদক্ষেপ আমরা নিতে পারি যে আমরা কোরআন বিশুদ্ধভাবে ভাবে পাঠ করা শিখব প্রত্যেককে চেষ্টা করব কোরআনকে বিশুদ্ধভাবে পাঠ করতে শেখা তাজভিদের সাথে আমরা কোন আলিমের সাথে কোনো কারীর সাথে কোনো আমাদের এলাকাতে মসজিদ আছে এবং অনেক আহ লোক আছেন অনেক কারি সাহেবরা আছেন যারা অল্প পয়সাতেও অনেক সময় কোরআন শিখে থাকেন দিনের জন্য ইসলামের জন্য আমরা আমাদের উচিত তাদেরকে তাদের মাধ্যমে বা তার যে কোনো উপায় হোক কোরআনকে শেখার দিকে চেষ্টা করা দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো কোরআনের অনুবাদ পড়া কোরআনের তর্জমা পড়া আমাদের আহ কোরআনের তর্জমা এবং অনুবাদ পড়ার ক্ষেত্রে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা যেন সাধারণ অর্থগুলোকে গ্রহণ করি কোরআনের যে সকল আখরাতের ব্যাপারে যে সকল কথা বলা হয়েছে জাহান্নামের ব্যাপারে যে সকল প্রদর্শনের কথা বলা হয়েছে এবং সাধারণ যে সকল কোরআনে করা হয়েছে সেগুলো আমরা গ্রহণ এবং কোরআনের যে সকল ফিক রিলেটেড আল্লাহ মাসাই রিলেটেড যে সকল বিষয়গুলো আছে আমরা সে ব্যাপারে যদি জানতে চাই তাহলে আমরা আলিমদের অনুসরণ করব। তৃতীয় পদক্ষেপটা নেওয়া উচিত আমরা কোরআনের যে সকল অথেন্টিক তাফসির সমূহ আছে সেই তাফসির আমরা ধারাবাহিকভাবে পাঠের পাঠ শুরু করতে পারি তফসির ইবিন কাসির তফসির ফিজিলাল কুরান এবং আরো অন্যান্য যে সকল টাসির আছে আছে সেগুলো আমরা পাঠ করতে পারি এভাবে আমরা কোরআনের কোরআন ধারণের কোরআন কি জীবনে ধারণ করার মাস হিসেবে যদি আমরা শুরু করতে পারি তাহলে আমাদের জীবনে ইনশাআল্লাহ আশা করা যায় এই রামাদানটি একটি গুরুত্বপূর্ণ রামাদান হিসেবে থাকবে যেটি আমাদের বাকি গোটা জীবনকে প্রভাবিত করবে ইনশা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এই পদক্ষেপটি গ্রহণ করার আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নামা আনহু ক্বাদ জাআ